চতুর্দশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ ভক্ত সঙ্গে ভজনানন্দে ঠাকুর গান শুনিবেন ইচ্ছা প্রকাশ করিলেন বলরামের বৈঠকখানায় ঘর লোক সকলেই তাঁহার পানে চাহিয়া আছেন কি বলেন শুনিবেন কি করেন দেখিবেন শ্রীযুক্ত তারাপদও গাহিতেছেন কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানন কুঞ্জকানি মাধব মন মোহন মোহন মুরলীধারী হরিবল হরিব হরিবোল মন আমার ব্রজকিশোর কালীয় হর কাতর ভয় ভঞ্জন নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা, রাধিকা হিরি রঞ্জন গোবর্ধন ধারণ বনকুসুম কুসুম ভূষণ হরি শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি আহা বেশ গানটি তুমি কি সব গান বেঁধেছ একজন ভক্ত হ্যাঁ উনি চৈতন্যলীলার সব গান বেঁধেছেন শ্রীরামকৃষ্ণ এই গানটি খুব উতরেছে গায়কের প্রতি নিতাইয়ের গান গাইতে পারো আবার গান হইল নিতাই গেয়েছিলেন কিশোরীর প্রেম নিবিআ প্রেমের জুয়ার বয়ে যায় বই ছেড়ে প্রেম শত ধারে যে যত চায় তত পায় প্রেমের কিশোরী প্রেম বিলায় সাধ করি রাধার প্রেমে বলরে হরি প্রেমে প্রাণ মত্ত করে প্রেম তরঙ্গে প্রাণ না চায়ে। রাধার প্রেমে হরি বলি শ্রী উঠল তুফান থাকবে না আর কুল মান ব্রজ মাঝে রাখাল সাজে চরালে গোধন ধরলে করে মোহনবাসী মজলো গুপির মন सकले मास्टर तुम एक गाओ मार एक लाजुक फिसफिस महते गिरीश ठाकुर महाशय मास्टर को गान गईना श्रीरामकृष्ण बिर हा ও স্কুলে দাঁতবার বার করবে গান গাইতে যত লজ্জা মুক্তি চুন করে তাহার দিকে স্বস্নেহে দৃষ্টিপাত করিয়া শ্রীযুক্ত গিরিশ ঘোষকে দেখাইয়া সহাস্যবদনে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে তুমি তো কি ইনি তোমার চেয়ে সুরেশ হাসিতে হাসিতে আজ্ঞা হ্যাঁ আমার বড়ো দাদা সকলের হাস্য গিরিশ ঠাকুরের প্রতি আচ্ছা মহাশয় আমি ছেলেবেলায় কিছু লেখাপড়া করি নাই তবু লোকে বলে বিদ্যান শ্রীরামকৃষ্ণ মহিম চক্রবর্তী অনেক শাস্ত্রটাস্ত্র দেখেছে শুনেছে খুব আধার মাস্টারের প্রতি কেমন মাস্টার আজ্ঞা গিরিশ কি বিদ্যা ও অনেক দেখেছি ওতে আর ভুলি না শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে এখানকার ভাব কি যেন বই শাস্ত্র এসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ বলে দেয় পথ উপায় জেনে লবার পর আর বই শাস্ত্রে কি দরকার তখন নিজে কাজ করতে হয় একজন একখানা চিঠি পেয়েছিল কুটুম তত্ত্ব করতে হবে কী কী জিনিস লেখা ছিল জিনিস কিনতে দেবার সময় চিঠিখানা খুঁজে পাওয়া যাচ্ছিল না কর্তাটি তখন খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ আরম্ভ করলেন অনেকক্ষণ ধরে অনেকজন মিলে খুঁজলে শেষে চিঠিখানা পাওয়া গেল তখন আর আনন্দের সীমা নাই কর্তা ব্যস্ত হয়ে অতি যত্নে চিঠিখানা হাতে নিলেন আর দেখতে লাগলেন কী লেখা আছে লেখা এই পাঁচ শের সন্দেশ পাঠাইবে একখানা কাপড় পাঠাইবে আরও কত কি। তখন আর চিঠির দরকার নাই চিঠি ফেলে দিয়ে সন্দেশ আর কাপড়ের আর অন্যান্য জিনিসের চেষ্টাই বেরুলেন চিঠির দরকার কতক্ষণ যতক্ষণ সন্দেশ কাপড় ইত্যাদির বিষয় না জানা যায় তারপরই পাবার চেষ্টা শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা পাবে কিন্তু খবর সব জেনে কর্ম আরম্ভ করতে হয় তবে তো বস্তু লাভ শুধু পাণ্ডিত্যে কি হবে অনেক শ্লোক অনেক শাস্ত্র পণ্ডিতে জানা থাকতে পারে কিন্তু যার সংসারে আসক্তি আছে যার কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে তার শাস্ত্র ধারণা হয় না মিছে পড়া পাঁজিতে লিখেছে বিষারা জল কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না এক ফোঁটাই পর কিন্তু এক ফোঁটাও পড়ে না সকলের হাস্য গিরিশ সহাস্যে মহাশয় পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্রে পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে কিন্তু নজর কোথায় কামিনী আর কাঞ্চনে দেহের সুখ আর টাকায় শকুনি খুব উঁচুতে উড়ে কিন্তু নজর ভাগাড়ে हास्य केवल खुजे कोथाय मरा जानोर कोथाय भागाड़ कोथाय मरा गिरीशर प्रति नरेंद्र खूब भाईते बजाते पढ़ाए जितेंद्रिय विवेक वैराग्य आ सत्यवदी अनेक गुण मास्टर प्रति केमन रे कैम गा खूब भलो नयर आज्ञा हाँ খুব ভালো শ্রীরামকৃষ্ণ জনান্তিকে মাস্টারের প্রতি দেখো গিরীশের খুব অনুরাগ আর বিশ্বাস মাস্টার অবাক হইয়া গিরিশকে একদৃষ্টে দেখিতেছেন গিরিশ ঠাকুরের কাছে কয়েকদিন আসিতেছেন মাত্র মাস্টার কিন্তু দেখিলেন যেন পূর্বপরিচিত অনেক দিনের আলাপ পরমাত্মীয় যেন এক সূত্রে গাঁথা মনিগনের একটি মনি। নারায়ণ মহাশয় আপনার গান হবে না শ্রীরামকৃষ্ণ সেই মধুর কণ্ঠে মায়ের নাম গুণগান করিতেছেন যত নি মাকে তুমি দেখামে দেখি তুমি দেখো যার আমি দেখি আরে জে নকে দেখে আদুরিনি সেমা মাকি দিয়ে ভাকি মন বিরলে দেখি রসনারে সঙ্গে রখি রসনারে সঙ্গে রখি সে যেন মবলে ডাকে আদরী শ্যামকে কুমন্ত্রী যত নিকট হতে দিও না কণয়নে প্রহরী রেখ সে যেন সাবধানে থাকে আদরিনী ঠাকুর ত্রিতাপে তাপিত সংসারী জীবের ভাব আরোপ করিয়া মার কাছে অভিমান করিয়া গাইতেছেন গোয়ানন্দময়ী হই মা আমায় নিরানন্দ করুণা দুটি চরণ বিনেয়ার মন অন্য কিছুযার জানে না গানন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করুণা তপনু তনয় আমায় মন্দ কয় কি বলিব তাই বলো না ভবানী বলি ভবে যাব চলে মনে ছিল এই বস অকুল পাথারে ডুবাবি আমায় অকুল পাথারে ডুবাবি আমারে ওমা তা তো জানি না গানন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করনা না আমি অহরণিসে শ্রী দুর্গা নামে ভাসি তবু দুঃখ রাশি গেল না এবার যদি মরি ও হর সুন্দরী এবার যদি মরি ও হর সুন্দরী তোর দুর্গা নাম কেউ লবে না আর নিত্যানন্দময়ী ব্রহ্মানন্দের কথা গাইতেছেন শিব সঙ্গে সদারঙ্গে আনন্দে মগনা সুধা পানে ঢলো ঢল টলে কিন্তু পরে না বিপরীত রতাতুরা ভক্তরা হইয়া গান শুনিতেছেন তাহারা একদৃত আত্মহারা মাতুয়ারা ভাব দেখিতেছেন গান সমাপ্ত হইল কিয়ৎকাল পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন আমার আজ গান ভালো হল না সর্দি হয়েছে